আবদুল্লাহ ইবন উমর রদিয়াল্লাহ তো আল্লাহ বর্ণিত তিনি বলেন উমর রদিয়াহ তো আল্লাহ এক জোড়া রেশমি কাপড় বাজারে বিক্রি হতে দেখতে পেলেন তিনি তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট নিয়ে এসে বললেন হে আল্লাহ রসুল রেশমি কাপড় জোড়া আপনি ক্রয় করুন এবং ঈদ ও প্রতিনিধি দল আগমন উপলক্ষে এর দ্বারা আপনি সুসজ্জিত হবেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন এই পোশাক তো তার আখিরাতে যার কোনো অংশ নেই অথবা বলেন এরূপ পোশাক সেই পরিধান করে আখিরাতে যার কোনো অংশ নেই এ অবস্থায় উমর অদিল্লাহ তু আল্লাহ কিছুদিন অবস্থান করেন যে পরিমাণ সময় আল্লাহ তাল্লাহার ইচ্ছে ছিল অতপর নব্বী সাল্লাহ সাল্লাম একটি রেশমি জুব্বা উমর উদ্দালন এর নিকট পাঠিয়ে দেন তিনি তা নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট এসে আরোচ করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনি বলেছিলেন যে এ তো তারই লেবাস আখিরাতে যার কোনো অংশ নেই কিংবা রাবির সন্দেহ এ পোশাক তো সেই পরিধান করে যার আখিরাতে কোনো অংশ নেই এরপরও আপনি তা আমার জন্য পাঠালেন तख अल्लाह रसुल सल्लम तुम ता विक्रय फेलो अथवा रबिर सन्देह तुमी ता तुम्हार को क्षेत्र